ষোড়শণ্ড দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুরের সমাধি ও জগন্মাতার সহিত কথা প্রেমতত্ত্ব এই গান গাহিতে গাহিতে ঠাকুর সমাধিস্থ হইলেন ভক্তেরা সকলে নিস্তব্ধ হইয়া দর্শন করিতেছেন কি পরে কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া মার সঙ্গে কথা কহিতেছেন মা উপর থেকে সহস্রার থেকে এখানে নেমে এসো কি জালাও। চুপ করে বস মা যার যা সংস্কার আছে তাই তো হবে আমি আর এদের কি বলবো বিবেক বৈরাগ্য না হলে কিছু হয় না বৈরাগ্য অনেক প্রকার একরকম আছে মর্কট বৈরাগ্য সংসারে জ্বালায় জোলে বৈরাগ্য সে বৈরাগ্য বেশিদিন থাকে না আর ঠিক ঠিক বৈরাগ্য সব আছে কিছুর অভাব নাই অথচ সব মিথ্যা বোধ বৈরাগ্য একবারে হয় না সময় না হলে হয় না তবে একটা কথা আছে শুনে রাখা ভালো সময় যখন হবে তখন মনে হবে ও সেই শুনেছিলাম আরেকটি কথা এসব কথা শুনতে শুনতে বিষয়বাসনা একটু একটু করে কমে মদের নেশা কমানোর জন্য একটু একটু চালুনির জল খেতে হয় তাহলে ক্রমে ক্রমে নেশা ছুটতে থাকে জ্ঞান লাভের অধিকারী বড়ই কম গীতায় বলেছে হাজার হাজার লোকের ভিতর একজন তাকে জানতে ইচ্ছা করে আবার যারা জানতে ইচ্ছা করে সেই রূপ হাজার হাজার লোকের ভিতর একজন জানতে পারে তান্ত্রিক ভক্ত মনুষ্যানাং সহস্রেশু কশ্চিত যাতি সিদ্ধা এ ইত্যাদি শ্রীরামকৃষ্ণ সংসারে আসক্তি যত কমবে ততই জ্ঞান বাড়বে কামিনী কাঞ্চনে আসক্তি প্রেম সকলের হয় না গৌরাঙ্গের হয়েছিল জীবের ভাব হতে পারে এই পর্যন্ত ঈশ্বর কোটির যেমন অবতার আদির প্রেম হয় প্রেম হলে জগৎ মিথ্যা তো বোধ হইবেই আবার শরীর যে এত ভালোবাসার জিনিস তা ভুল হয়ে যায় পার্সি বইয়ে অর্থাৎ হাফেজে আছে চামড়ার ভিতর মাংস মাংসের ভিতর হাড় হাড়ের ভিতর মজ্জা তারপরে আরও কত কি সকলের ভিতর প্রেম প্রেমে কোমল নরম হয়ে যায় প্রেমে কৃষ্ণ ত্রিভঙ্গ হয়েছেন প্রেম হলে সচ্চিদানন্দকে বাঁধবার দড়ি পাওয়া যায় যাই দেখতে চাইবে দড়ি ধরে টানলেই হয় যখন ডাকবে তখন পাবে ভক্তি পাকলে ভাব ভাব হলে সচ্চিদানন্দকে ভেবে অবাক হয়ে যায় জীবের এই পর্যন্ত আবার ভাব পাকলে মহাভাব প্রেম যেমন কাঁচা আম আর পাকা আম শুদ্ধাভুক্তি সার আর সব মিথ্যা নারদ স্তব করাতে রাম বললেন তুমি বর লও নারদ চাইলেন শুদ্ধা ভক্তি আর বললেন রাম যেন তোমার জগৎ জগৎমোহিনী মায়ায় মুগ্ধ না হই রাম বললেন ও তো হল আর কিছু বলল নারদ বললেন আর কিছু চাই না কেবল ভক্তি এই ভক্তি রূপে হয় প্রথমে সাধুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ করলে ঈশ্বরীয় বিষয়ে শ্রদ্ধা হয় শ্রদ্ধার পর নিষ্ঠা ঈশ্বর কথা বই আর কিছু শুনতে ইচ্ছা করে না তাঁরই কাজ করতে ইচ্ছা করে নিষ্ঠার পর ভক্তি তারপর ভাব মহাভাব প্রেম বস্তুলাভ। মহাভাব প্রেম অবতার আদির হয় সংসারীজীবের জ্ঞান ভক্তের জ্ঞান আর অবতারের জ্ঞান সমান নয় সংসারীজীবের জ্ঞান যেন প্রদীপের আলো শুধু ঘরের ভিতরটি দেখা যায় সে খাওয়া দাওয়া ঘর শরীর রক্ষা সন্তান পালন এইসব হয় ভক্তের জ্ঞান যেন চাঁদের আলো ভিতর বার দেখা যায় কিন্তু অনেক দূরের জিনিস কি খুব ছোট জিনিস দেখা যায় না অবতার আদির জ্ঞান যেন সূর্যের আলো ভিতর বার ছোটো বড়ো তাঁরা সব দেখতে পান তবে সংসারীজীবের মন ঘোলাজল হয়ে আছে বটে কিন্তু নির্মলি ফেললে আবার পরিষ্কার হতে পারে বিবেক বৈরাগ্য নির্মলী এইবার ঠাকুর শিবপুরের ভক্তদের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে বল ভক্ত আজ্ঞা সব তো শুনলাম শ্রীরামকৃষ্ণ শুনে রাখা ভালো কিন্তু সময় না হলে হয় না যখন খুব জ্বর তখন কুইনাইন দিলে কি হবে ফিবার মিক্সচার দিয়ে বাহ্যেটাহ্যে হয়ে একটু কম পড়লে তখন কুইনাইন দিতে হয় আবার কারু কারু অমনি সেরে যায় কুইনাইন না দিলেও হয় ছেলে ঘুমবার সময় বলেছিল মা আমার যখন হাগা পাবে তখন তুলো মা বললে বাবা আমায় তুলতে হবে না হাগায় তোমায় তুলবে কেউ কেউ এখানে আসে দেখি কোনো ভক্ত সঙ্গে নৌকা করে এসেছে ঈশ্বরীয় কথা তাদের ভালো লাগে না কেবল বন্ধুর গা টিপছে কখন যাবে কখন যাবে যখন বন্ধু কোনো কোনোরকমে উঠল না তখন বলে তবে ততক্ষণ আমি নৌকায় গিয়ে বসে থাকি যাদের প্রথম মানুষ জন্ম তাদের ভোগের দরকার কতকগুলো কাজ করা না থাকলে চৈতন্য হয় না ঠাকুর ঝাউতলায় যাইবেন গোল বারান্দায় মাস্টারকে বলিতেছেন শ্রীরামকৃষ্ণ সহাসে আচ্ছা আমার কীরকম অবস্থা মাস্টার সহাসে আজ্ঞা আপনার উপরে সহজ অবস্থা ভিতর গভীর আপনার অবস্থা বোঝা ভারী কঠিন শ্রীরামকৃষ্ণ সহসে হ্যাঁ যেমন ফ্লোর করা মেজে লোকে উপরটাই দেখে মেজের নিচে কত কী আছে জানে না চাঁদনির ঘাটে বলরাম প্রভৃতি কয়েকটি ভক্ত কলিকাতা যাইবার জন্য নৌকা আরোহণ করিতেছেন বেলা চারিটা বাজিয়াছে ভাটা পড়িয়াছে তাহাতে দক্ষিণে হাওয়া গঙ্গাপক্ষ তরঙ্গমালায় বিভূষিত হইয়াছে বলরামের নৌকা বাগবাজার অভিমুখে চলিয়া যাইতেছে মাস্টার অনেকক্ষণ ধরিয়া দেখিতেছেন নৌকা অদৃশ্য হইলে তিনি আবার ঠাকুরের কাছে আসিলেন ঠাকুর পশ্চিমের বারান্দা হইতে নামিতেছেন ঝাউতলা যাইবেন উত্তর পশ্চিমে সুন্দর মেঘ আছে। ঠাকুর বলিতেছেন বৃষ্টি হবে কি ছাতাটা আনো দেখি মাস্টার ছাতা আনিলেন লাটুও সঙ্গে আছেন ঠাকুর পঞ্চবটিতে আসিয়াছেন লাটুকে বলিতেছেন তুই রোগা হয়ে যাচ্ছিস কেন লাটু কিছু খেতে পারি না শ্রীরামকৃষ্ণ কেবল কি ওই সময় খারাপ পড়েছে আর বেশি ধ্যান করিস বুঝি ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তোমার ওইটে ভার রইল বাবুরামকে বলবে রাখাল গেলে দু একদিন মাঝে মাঝে এসে থাকবে তা না হলে আমার মন ভারই খারাপ হবে মাস্টার জি আজ্ঞা আমি বলবো। সরল হইলে ঈশ্বরকে পাওয়া যায় ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন বাবুরাম সরল কিনা ঠাকুর ঝাউতলা হইতে দক্ষিণার্ব হইয়া আসিতেছেন মাস্টারোর লাটু পঞ্চবুটি তলায় দাঁড়াইয়া উত্তরাস্য হইয়া দেখিতেছেন ঠাকুরের পশ্চাতে নবীন মেঘ গগনমণ্ডল সুশোভিত করিয়া জাহ্নবী জলে প্রতিবিম্বিত হইয়াছে তাহাতে গঙ্গা জল কৃষ্ণবর্ণ দেখাইতেছে ঠাকুর আসিতেছেন যেন সাক্ষাৎ ভগবান দেহ ধারণ করিয়া মর্তলোকে ভক্তের জন্য কলুষ বিনাশিনী হরি পাদাম্বুজ সম্ভুতা সুরধনির তীরে বিচারণ করিতেছেন সাক্ষাৎ তিনি উপস্থিত তাই কি বৃক্ষ লতা গুল্ম উদ্যান পথ দেবালয় ঠাকুর প্রতিমা সেবকগণ দৌবাড়িকগণ প্রত্যেক ধুলিকণা এত মধুর হইতেছে